জাবির ইবনুল সামিরাহ রাহ হতে বর্ণিত তিনি বলেন উমর রদিয়াল্লাহ তালন সাদ রাজি আলাহ বললেন আপনার বিরুদ্ধে তারা অর্থাৎ কুফাবাসীরা সর্ববিষয়ে অভিযোগ করেছে এমনকি সালাত সম্পর্কেও সাদ রদিআ তাল্লাহ্ন বললেন আমি প্রথম দূর আকাতে কিরাত দীর্ঘ করে থাকি এবং শেষের দূর আকাতে তা সংক্ষেপ করি আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের পেছনে যেমন সালাত আদায় করেছি তেমনই সালাত আদায়ের ব্যাপারে আমি ত্রুটি করিনি উমর রুজিয়াল্লাহ ত আলাহন বললেন আপনি ঠিকই বলেছেন আপনার ব্যাপারে ধারণা এমনই কিংবা তিনি বলেছিলেন আপনার সম্পর্কে আমার এরকমই ধারণা